السلام عليكم ورحمه الله وبركاته الحمد الله نصلي الحمد لله الحمد لله <نحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن صيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحبه শরীকালীন দন ও হবিহ আল মুহাম্মি মুহ কমা সি তাল ইব ওয়ালা ইবর ইনি খালা মুহাম দূলা অলি মুহাম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 بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به ليس لله حاجة أن يضع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام ধীরে ধীরে আমাদের দিকে রহমতের মাস এগিয়ে আসছে আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাদের প্রত্যাশা আশা মাহবুদের কাছে মালিকের কাছে মালিক আমাদেরকে রমাজানের বরকত পাওয়ার জন্য রমাজান পর্যন্ত আমাকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন এই প্রত্যাশা মালিকের কাছে থেকে করে আমরা গণ অব্যাহত রাখি একটা সুন্না আর কয়দিন আছে কয়দিন আছে রোজার দুই তিন দিন যে কয়দিনই আছে ওটাকে বারবার মনে করি আমার অন্তরে যখন চাহিদা আসবে রমাজানের প্রতি আমার প্রচন্ড আগ্রহ দেখবেন তখনই কেবল রমাজানের বরকদারা আমাকে ভরপুর করে দিবেন আল্লাহ সুবাহ চাহিদা না থাকলে না থাকলে কান্না না করলে মাও তো বাচ্চাকে দুধ দেয় না তো আল্লাহ সুবাহ আমাদের চাওয়া না থাকলে না চাইলে আল্লাহ কেন দিবেন হ্যাঁ আল্লাহ দেন চাওয়া ছাড়াও দেন তো চাইলে যতটুকু পেতাম তার থেকে তো আমি বঞ্চিত হচ্ছি রত আমাকে সুযোগ দিয়ে দিচ্ছেন সুবর্ণ সুযোগ কি সেটা যে প্রত্যেকের হাতে আমার মালিক ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে চেক দিয়ে দিছেন যেখানে পরিমাণ লেখা নাই কিচ্ছু লেখা নাই যে বান্দা আমি একদম খালি চেক দিয়ে দিলাম তুমি ওইটার মধ্যে কি চাও লেখে নাও তুমি নিজে লেখে দুনিয়ার মানুষের চেক আমি দেব না তোমাকে কিন্তু চেয়েছ যেহেতু এর পরিবর্তে আমি অন্য জায়গায় দিব অন্য কিছু দিয়ে দিব যার কারণে হাজি আসছে হাসরের মাঠে বান্দা এমন অনেক যা বিনিময়ে পাবেন বান্দা নিজে আশ্চর্য হয়ে যাবে মালিক এই আমল আমি কখন করলাম এই বিনিময় আমল কই আমি কখন করলাম জবাব দিবেন বান্দা দুনিয়ায় তুমি আমার কাছে এমন অনেক কিছু চেয়েছ যেগুলো আমি তোমাকে দুনিয়ায় দেই নাই। আমি তোমার মঙ্গল চেয়েছি বলে দেই নাই। কিন্তু আমি সেগুলোকে বাতিল করি নাই এগুলাকে রেখে দিয়েছি আজকে তোমার যখন খুব বেশি প্রয়োজন হ্যাঁ আখেরাতে এখন আমি তোমাকে দিচ্ছি তখন বান্দা সুস করে বলবে আহ দুনিয়ায় যদি আমার একটা দোয়াও কবুল না তাইলে এখন সব পেয়ে এজন্য এই না হই আমার যা মনে চায় আমি ওই চেকের মধ্যে থাকি আল্লাহ আমার এটা এটা দরকার মালিক সব দেওয়ার ওয়াদা করেছেন সব দেওয়ার ওয়াদা করেছেন আলহামদুলিল্লাহ হজরত সালমানুর হাদিস গত সপ্তাহে পড়েছিলাম ব্যাখ্যা ওই রুকম ঢুকতে নাই ওই হাজিসটা ও শুনি প্রস্তুতিমূলক আলোচনা গত সপ্তাহে আমরা করেছি বরণ করব। তো রানি হয়ে যায় এই টার্গেটের মধ্যে অবশ্যই যেন থাকে আমি আমি শুদ্ধ এই রমাজানে টার্গেটের মধ্যে যেন অবশ্যই থাকে নিয়মিত তিল করবো তেজবি তেহলিল করবো ইস্তফার পরব টার্গেটের মধ্যে অবশ্যই যেন থাকে আমার গোটা বডি রোজা রাখবে খালি পেট রোজা রাখলে আল্লাহ এবং আমলও করলো তো আল্লাহর নবী বলেন সে না খেয়ে থাকলো পান করলো না খাইল না আল্লাহ তালার এতে কিছু যায় আসে না সে কোনো সবাবই পাবে না কারণ শুধু পেট রোজা রাখা এই জন্যে আল্লাহ রোজা কে ফরেনের জন্য রোজা আল্লাহ ফরজ করেছেন যা আমি না খেয়ে থাকলে আমার শরীর সুস্থ হয়ে যাবে না দেহ সুস্থ অটোমেটিক হয় এটা দিন কাজের বড় ফায়দা কাজ করলে আখেরাত আখেরাতের কাজ করলে দুনিয়ার ফায়দাও হয়ে যায় আতিনা আল্লাহ ওই আয়াত যে আল্লাহ তালার কাছে নবী দোয়া করেছেন আল্লাহ আমার দুনিয়া আখেরাতের খায়ের দান করো আগের আয়াতে যে কথাগুলো আসছে ওখানে মহাসিন এই কথাটা লিখেছেন কেউ যখন দুনিয়া চায় সে দুনিয়া পায় কেউ যখন আখেরাত বলতেছিলাম যে আমার শুধু পেট যেন রোজা না রাখে আমার পেট রোজা না রাখে শুধু ডায়েট কন্ট্রোলের জন্য স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্যই রোজা না মূল টার্গেট হচ্ছে আমার দিল পরিষ্কার হয়ে যাবে আল্লাহ বলছেনমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে দেখেন ফরজের জন্য অনেক শব্দ আছে আরবিতে ফরজ এটাও আরবি শব্দ तो फरजानब्द्यवहार करा कराम शब्द बेपार अने से दिखाया जाए शब्द परिवर्तन कारण फरजे विषय मौखिक কিন্তু যখন কোন বিষয় লিখিত আকারে কানুন যখন লিখিত আকারে হয় হ্যাঁ তখন এটার রজন এটার মূল্য অনেক বেশি গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় তো আল্লাহ বলতে আমি রোজাকে লিখে দিছি আমরা ফরজ করছি তর্জমা করি আসলে মূল শব্দ আল্লাহ ব্যবহার করেছেন লিখে দিয়েছি। মানে ফরজ যে করেছি ওই ফরজটা মৌখিক ফরজ না একদম লিখিত ফরজ মানে খুব গুরুত্ব দিয়ে আল্লাহ বলতেছেন সামান্য অজুহাতে যেন আমাদের রোজা ছেড়ে না দিই এটাই মূল কথা এই জায়গায় সামান্য অজুহাতে এখন রোজা ছেড়ে দেয় সামান্য অজুহাত অসুস্থ আসছে অসুস্থ হইলে রোজা ছেড়ে দেওয়া যায় মাসা আল্লাহ ভতুয়া দেওয়ার জন্য এখন মুফতিস নাই বাংলাদেশে সবাই মুফতিসাপ আমাদের কাছে আর এখন ফতুয়া চায় না ইন্টারনেট দেখে দেখে নিজেই ভতুয়া বের করে মাশাল কিন্তু বাচ্চার চিকিৎসার জন্য আর ইন্টারনেট দেখে ওষুধ খাওয়ায় না তখন ঠিকই ডাক্তারের কাছে সিরিয়াল দেয় হ্যাঁ তখন ঠিকই ডাক্তারের কাছে সিরিয়াল দেয় যত মাতবুরি সব দিনের ব্যাপারে অন্য কোথাও আর মাপ চলে না বিল্ডিং বানানোর সময় আর ইন্টারনেট দেখে দেখে বিল্ডিং বানায় না চিকিৎসার জন্য আর ইন্টারনেট দেখে দেখে চিকিৎসা করায় না অপারেশনের জন্য প্রত্যেকের ঘরি ঘরেই তো দাও বডি আছে হ্যাঁ সুরি তো আছে ইন্টারনেট দেখে দেখে ওই দাউ বডির ইউজ করে না কিন্তু দিনের ব্যাপারে কোরআনে করিম আর হাদিস একটু পড়ো না দেখি কত সোজা পড়ার সময় তোমার যায়, এত কঠিন তোমার জন্য মানার সময় এত সোজা করতে হয়ে গেল না। আজিৎ তামাশা এগুলো না করি দিন প্রত্যেক বিষয়ের বিশেষজ্ঞ আছে প্রত্যেক বিষয়ের বিশেষজ্ঞকে আমি মানি শুধু মানি না দিনই বিশেষজ্ঞকে তখন আমি নিজেই বিশেষজ্ঞ হয়ে যাই হ্যাঁ কারণ আমার শরীরের মূল্য আমার দিনের চেয়ে বেশি আমার বিল্ডিং এর মূল্য আমার চেয়ে বেশি যদি আমার দিনের মূল্য আমার শরীরের চেয়ে বেশি হইতো তো শরীরের জন্য যেমন ডাক্তারের সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাই আমার দিনই মাস আর আমি ডাক্তারের সিরিয়াল দিয়ে ওই হুজুরের কাছ থেকে ফতু আনিতাম দিনের ডাক্তারের কাছ থেকে ফতু আনিতাম আমি রোজা কেন ফরজ করলাম আল্লাহ উদ্দেশ্য নিজে জানাই দিস উদ্দেশ্য আমি ঠিক করলে হবে না যে আমার স্বাস্থ্য ভালো হবে ফুরফুরে হয়ে যাবে হ্যাঁ শরীরটা খুব ভালো হয়ে যাবে रोजारे बाहर उपकारिता बर्णना हम रोजार चर्बी कमे जाए डायटीज कतो फायदा लगते থাকার এগুলা সব সাইডের জিনিস মূলটা কেন বলো না আল্লাহ যেটা বলেছে আমি রোজা কেন ফরজ করছি ওইটা কেন না। আল্লাহ বলতেছেন আমি রোজা বলতে কোন বান্দা তুমি যেন মুতাকি হয়ে যাও আমি রোজা ফরজ করছি এই জন্য আর তুমি কারণ খোঁজো কোন জায়গায় তুমি মুতাকি হয়ে গেলে তোমার এই বড়ির জিন্নার আমি আল্লাহ তোমারও তো টেনশন করা লাগবে না তোমাকে যেই জায়গায় মেহনত করতে আমি বলেছি ওই নিজের জিম্মাদারি আদায় না কইরা আল্লাহর জিম্মাদারির মধ্যে আমি হাত দিই আমার দুনিয়া ভালো করা লাগবে এটা তো আল্লাহর কাজ আল্লাহ তার বান্দাকে যেভাবে রাখবেন আমার মেহনত ওই জায়গায় আল্লাহকে রাজু করার মেহনত করলে এই মেহনত আমার দরকার নাই আজকে দেখেন না ঘূর্ণিঝড়ে আসছে আ আসছে এটা না কত কথা আল্লাহ সবাই প্রস্তুত মোকাবেলার জন্য এমনকি আমাদের সেনাবাহিনীও প্রস্তুত কক্সবাজার কয়টা ট্যাং আর ওই বন্দরে কয়টা কামান পাঠাইছে আমি জানি না যা করে আল্লাহ সব ব্রাস ফার করে দিয়ে এই উড়াইয়া দিবে মোকাবেলার অর্থ কি নজবিল্লাহ এই শব্দ গুলা উচ্চারণ করতে বড় সাবদার বড় সাবদার আল্লাহর আজাদকে মোকাবেলা করবেন না করে আমি আর একজনের কাজের মধ্যে হাত দিই মোকাবেলা করবেন তো আল্লাহ তা আমার মোকাবেলা করার ক্ষমতা আছে নাকি আমার যেটা কাজ সেটা হচ্ছে ওই আজাদ কেন আসতেছে ওই জায়গায় হাত দো সুইচ বন্ধ করো আজাদ চলে যাবে আমারা যাবা তোমার দরকার হলো মেন সুইচ বন্ধ করো এই লাইন কেন আসলো মেন বন্ধ করো লাইন চলে যাবে আজাদ আসার মেন হচ্ছে আমার আপনার প্রকাশ্য গুনাগুলা ওই জায়গায় হাত না বন্ধের প্রসঙ্গ আসে মত জুয়া বন্ধের প্রসঙ্গ আসে না দুর্নীতি আসা হচ্ছে এই সমস্ত দুর্যোগে যে কাজ করেছেন নবী ওইটা হচ্ছে আমাদের করণীয় নবী একটা দোয়া করেছেন বোহারির হাদিস আল্লাহা অর্সিল বিহি। এর এর গুলো আমরা চাই আসর কারণে যে কল্লান ওইটাও চাই তার ভেতরে যে কল্যাণ আছে ওইটাও চাই তার সাথে যে কল্যাণ পাঠানো হয়েছে ওইটাও চাই কি সুন্দর কথা আর তিনটা কথা যারা আরবি জানি না মুখস্থ করার কষ্ট মনে করেন তারা মনে মনে এভাবে আমি বঞ্চিত না হই ওইটাও চাই তার ভেতরে যে কল্যাণ আছে ওই কল্যাণও আমি চাই তার মাধ্যমে যে কল্যাণ তৈরি হবে ওই কল্যাণও আমি চাই তার সাথে যে কল্যাণ আছে ওইটাও আমি চাই সাথে সাথে তার কারণে যে ক্ষতির সম্মুখীন আসবে আমার এখানে আল্লাহ আমি ওই তার থেকেও পানা চাই আপনার কাছে নবী আমাকে সুন্দর দোয়া শিখাইছেন এগুলা বাদ দিয়া আমি আছি মোকাবেলা নিয়ে এটা কেমন কথা আমাদের বেশি বেশি ইস্তেফার পরা দরকার মোকাবেলার খুব ঝড় হইলে মসজিদে চলে আসি আজান দিতে থাকি আল্লাহ আওয়াজ উঠাইতে থাকি মোখতারা মাহাজী এগুলা হচ্ছে জ্বর বৃষ্টি ঘূর্ণিঝড় এই সমস্ত জলোচ্ছ্বাস এই সমস্ত দুর্যোগের জন্য মোকাবেলার বিষয় হচ্ছে এগুলা আমি মোকাবেলা ক্ষতিগুলো হবে ক্ষয়ক্ষতি যেন না হয় এটার চেষ্টা করতেছি ক্ষতি যা হবে এটাকে রিকভারি করার চেষ্টার জন্য আমরা প্রস্তুত আমাদের মোকাবেলার অর্থ এইটাই ভিন্ন কিছু না আটকায় দেওয়া সমস্যা হয়ে যাবে ইমানের সমস্যা হয়ে যাবে সাবধান কথা বলতে পারো সাবধান আহ দুস্থের ক্যারিম আমাদের উপর না হুশ হয়ে গেছেন এই সমস্ত আজকে সকালেও এক বুজুর্গ বলতেছে। এটা আমার সারা জিন্দিগির পরীক্ষা বুঝুর্গ বলতেছেন আমাকে আমার সারা জিন্দিগির পরীক্ষা সমাজে যখন খুন ধর্ষণ বেড়ে যায় সমাজে যখন নির্যাতন বেড়ে যায় সমাজে যখন বেড়ে বেড়ে যায়, যায় জেনা অবৈধ ওই বিষয়গুলো যখন বেড়ে যায় আমি দেখেছি বহুদিন থেকে তখনই কোনো কোন একটা গজব আল্লাহর পক্ষ থেকে চলে আসে আসলেও তো তাই বর্তমান যে সময় এই সময়ের মতো এত খুন খারাপই আমরা কখনো দেখি নাই স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চারা সহ পাঠিকে হত্যা করতেছে ছোট্ট ছোট বিষয়ে আজিবা হ্যাঁ রাজনৈতিক নেতৃত্ব অপোষে লড়াই একজন আর একজনকে শেষ করে ফেলতেছে একটা মামলি পান্তাব হয়ে গেছে কাউকে খুন করা একটু চিন্তা করি না খুন মানি হচ্ছে গোটা ফ্যামিলিটাকে এ তিন বানিয়ে দেওয়া খুন মানি হচ্ছে এই লোকটার আপনার বুক খালি করলে আপনার কেমন লাগতো আপনার বউ বিধবা হইলে আপনার কেমন লাগতো আপনার সন্তান এতিম হইলে আপনার কেমন লাগতো কলি একটু লাগে না যখন অডিও ভিডিওতে বাচ্চা গুলার আব্বু আব্বু চিৎকার গুলো मुहूर्त गुला जो बीबी मोबाइल हाई मानु कहते चित चित करते हृदय आसल करना प्रभाव सृष्टि करना से, से, से इच्छा पूरण कर हत्या कर फेलते गजब क्यों आसबें क्यों आसबें জিনা বেবিচার চলছে প্রকাশ্যে বৈশাখী ঝড়কে আমরা আহ্বান করছি কই তারা এখন দেন একটা শোভাযাত্রা দেন না এসো এসো বটতলায় যান রমনবট মুরে যা শুরু করেন সকাল থেকে এসো হে ফি এসো এসো তোমার অপেক্ষায় আমরা বসে আছি। যান আপনি না ডাকছেন মঙ্গল শোভাযাত্রা মিছিল করে না বৈশাখকে ডাকছেন আহ্বান করছেন আসো মঙ্গলকে হবান করছেন আস বারবার বলি আমরা এগুলা ওইগুলা বললে উল্টা আমাদের উপরে একশন হয় হ্যাঁ মঙ্গলের মালিক যে আল্লাহ হয়ে আল্লাহকে না শরীফ বানাইছি আল্লাহর কত বড় আরে এখন বলি মোকাবিলার জন্য প্রস্তুত আল্লাহ তারা ধৈর্য ধরতেছে আমার কাছে জিম্মারি থাকলে আমি তো সব শেষ করে ফেলতাম এই জন্য আল্লাহ আমার এই জিম্মাদার বাহান আল্লাহ নিজেই এগুলো জিম্মাদারি নিজের কাছে রেখেছেন আমার তো সহ্য হইতো না কার সহ্য হইতো আমাদের কার সহ্য হইতো সারাক্ষণ আমার নফরমানি চলতেছে আমি তারে আমার মালিক যেই তারা সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমার গুনাগুলা করে মালিকের কাছে দিয়া মালিক তোমার সারা দিন এই গুণাগুলা করছে আমার মালিক ওই ফিরিস্তা দিয়ে পরদিন আমার খাবার আর রিজিকের সব হিসাব আবার ওই ফিরিস্তার হাতে ধরা যান যাও কালকে আমার বান্দার এগুলা দিয়ে দিব কে দিনে যা ওই মালিকের নফর মানি করতেছি প্রতি মুহূর্তে মালিক আমাকে আজাদ দিচ্ছেন সতর্ক করার জন্য এটা চূড়ান্ত শাস্তি নয় জলে স্থলে যে ফাসাদ দেখা যায় যে বিশৃঙ্খলা দেখা যায় সমস্যা দেখা যায় এগুলো সব তোমাদের হাতের কামাই আল্লাহ বলতেছেন আল্লাহ একটু শাস্তি দেন কেন যে যাতে একটু ভোগ করো ভোগ শাস্তি ভোগ করে এলিয়ার জিয়া তার জন্য অপরাধ থেকে আজাদ দেখে মোকাবেলা নয় আজাদ সমস্ত প্রকাশ্য সাথে আমাদের কোনো নাই গোপন গুণের সাথে আমাদের কোন সম্পর্ক নাই এগুলা তও বা করেন তো বা করলেই আজাদ প্রতিহত হবে ইনশা আল্লাহ ছাড়া ওই ঝড়কে মোকাবেলা করার আর কোন ব্যবস্থা নাই আল্লাহ রাখেন নাই একটাই রাস্তা তো এই জন্য বলতেছি আমার কাজ আমি করি মালিকের কাজ মালিক করবেন মালিকের কাজে আমি হাত না দিই আমার শরীর ভালো হবে কি হবে না আমার সুস্বাস্থ্য হবে কি হবে না আমার ডায়াবেটিস কন্ট্রোল হবে কি হবে না আমার হার্টের সমস্যা যাবে কি যাবে না গ্যাস্ট্রিক সমস্যা যাবে কি যাবে না ওই ফিকির তো মালিকের আমার ফিকির যে জায়গায় মালিক বলেন লালকুন তত্তকুন তুমি রোজা রাখো তোমার কাজ তুমি করো তুমি মোত্তা হয়ে যাও আমার কাজ আমি করবো আমার কাজ আমি করি মালিকের কাজ মালিক করবেন কথা বুঝে আসছে না আল্লাহ জারি করলাম রোজা তোমার কাছে না কামা কুতিবা আল্লাহ আগেও ফরজ করা হয়েছিল অন্য উন্মতের উপর তারা রোজা রেখেছেন তারা রোজা রেখেছে এটা অসম্ভব কিছু না সম্ভব জিনিস সম্ভব জিনিস আমরা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা রাখবো ইনশাল্লাহ সামান্য অজুহাতে এইরকম বরকত পুরনো আমল থেকে নিজেকে বঞ্চিত না করব। সামান্য অজুহাতে সামান্য অজুহাত পেট করে থাকতে পারি কঠিন হয় কঠিন কাজ কেন করবেন রমাজানের জন্য কঠিন অবাদতের জন্য না আপনাকে বলা হয়েছে কঠিন কাজের বাহানা দিয়া আপনি রোজা ছাড়ছেন না কঠিন আমলের বাহানা দিয়া আপনার কাজ ছেড়ে দেন বুঝে আসছে না কঠিন কাজের বাহানা দিয়া রোজা ছাড়বো না বরং রোজার বাহানা দিয়ে রোজাকে উপলক্ষ করে এগারো মাস একটু একটু কাজ বেশি করেন রোজাকে উপলক্ষ করে তাইলে না বুঝা গেল আপনি রোজার জন্যে খুব উদ্গ্রী আকাঙ্ক্ষী আল্লাহ তা তখন না দিবেন পিপাসা না থাকলে আল্লাহ কেন দিবেন ভাই পিপাসা না কেন দিবেন আমাদের পিপাসা আসা দরকার ইনশাআল্লাহ আমাদের রোজা যেন গোটা বড়ির রোজা হয় চিন্তা চেতনা সব রোজা রাখবে ইনশাআল্লাহ খালি পেট রোজা রাখলে আল্লাহ নবী বলেন ওই রোজার কোন মূল্য আল্লাহর কাছে নেই হজরত সালমান একটা হাজির শোনাইতেছিলাম আপনাদেরকে রোজার শেষ দিনে শেষ দিনে আল্লাহ নবী আমাদেরকে বলেছেন আমরা আজকে বলতেছি কারণ শাহবানের শেষ দিনে সবাইকে আমরা পাবো না এই জন্য বলে দিচ্ছি নবীর ওই শেষ কথাগুলো। রোজার ঠিক আগ মুহূর্তে নবী ওদ কি মেসেজ দিয়েছেন ويكوتا قلوة <تصفيق> اپنا دركة شنات سي حضرت سالمان فارسي رضي الله تعالى <تصفيق> عنه ربورنا خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان شش شعبان من شش دين نبي بلتشن کی يا أيها الناس قد أظل لكم شهر عظيم شهر, شهر ليلة خير من ألف ছায়া ছায়াদান করেছে এক মহান মাস ছায়া দিবে আমাদেরকে ওই ছায়ার বাইরে যেন কেউ চলে না যাই ভাই মহান মাসের ছায়াতলে আমরা যেন থেকে যাই ইনশাল্লাহ আল্লাহর নবী বলেন শাহরুন আজিম শাহরুণ মুবরকতের মাস এই মাস এক বরকতের আপনি খেয়াল করবেন রমাজানে যারা ব্যবসায়ী তাদের যে ব্যবসা হয় এটার মধ্যে বরকত রমাজানে খাবারের চিন্তা করে এমন এমন খাবার আমার সামনে চলে আসে যে কোনো উপায়ে হ্যাঁ যেগুলো অন্য সময় চিন্তাও করি না আমার শরীর ভালো থাকে আল্লাহার নবী বরকের কথা বলতেছেন যে এই রানের কেউ যদি একটা নফল আদায় করে রমাজানে কেউ যখন রমাজানে একটা ফরজ আদায় করে আল্লাহর নবী বলেন অন্য সময়ে সত্তরটা ফরজ আদায় করার সময় রমাজানের বরকতে চায় বরকত বেড়ে যাওয়া বেড়ে গেছেন এমন করি একটা আমল নামায় লেখা হচ্ছে না হ্যাঁ বরকতের আরো একটা কারণ হচ্ছে এই রাত এই মাসে আল্লাহ তালা এমন এক রাত রেখেছেন এমন এক রাত আছে এই মাসে আলফি সাহার যে রাতের মূল্য বেশি কত বেশি আল্লাহ রাহুল সাল্লাম নিজেই জিব্রাইল আমি জিজ্ঞেস করেছেন জিব্রাইল এটার মানি কি বেশি তো বেশি কত বেশি আরে ভাই এক টাকার চেয়ে এক কোটি বেশি এক টাকা বেশি না এক কুড়ি টাকা বেশি এটা প্রশ্নটা কেমন না এক টাকার চেয়ে দুই টাকাও বেশি এক টাকার চেয়ে একশো কোটিও বেশি এখন বলা হইল তোমাকে এক টাকার উপরে দেওয়া হবে আর আপনি কি মনে করতেছেন এক টাকার উপরে মানে কত আরে ভাই ওই কত দুই দিক থেকেই হয় এক হচ্ছে আপনি কত পাওয়ার উপযুক্ত আরেক হচ্ছে দিবেন কে সেটা দেখুন যদি প্রধানমন্ত্রী বলেন তোমাকে এক টাকার উপরে দেওয়া হবে তা আপনি মনে করবেন না আপনাকে দুই টাকা দেওয়া হবে আপনি আশায় থাকবেন অনেক কিছুই দিবেন বেশি যেহেতু রাস্তার যদি কয় যে কালকে তোমাকে বেশি কিছু দিব না নিজে না খায় মানুষ আবার দিবে কারে যদি মসজিদের হা দিবকে বলে যে কালকে তোমার কিছু দেব ইনশাল্লাহ বাড়াইয়া দেবো হা দিবি মনে করবে কি আর দিবে হ্যাঁ যদি সাহ কে বলে আপনাকে বাড়াইয় দিব ইনশাল্লাহ এটা নিশ্চয় অনেক বেশি কাজে ওই হাজার মাস মনে করে থাকি হাজার মাস মানে হাজার মাসই না হাজার মাসের চেয়ে অনেক বেশি কত বেশি বলে আমার দাতা আল্লাহ আল্লাহ কম বেশি দিবেন না অনেক বেশি দিবেন হ্যাঁ আরো বেশি হয়ে গেছে কার জন্য আমি কে আমি আল্লাহর কাছে নিজেকে যেভাবে পেশ করতে পারবো আমি যদি নর্মাল বান্দা হই আমার বেশিটা কম আমি যদি আমার আমলকে ওই রকম পারফেক্ট করে আল্লাহর সামনে পেশ করতে পারি আর স্পেশাল বান্দার স্বীকৃতি আল্লাহর কাছ থেকে নিতে পারি তো আমার বেশিটাও বেশি এই জন্যে বললাম হাজার মাসের চেয়ে উত্তম এই উত্তম কত উত্তম বলে দিচ্ছেন খাজানায় কোনো অভাব নাই কাজী আমার জন্য কত বেশি আসবে আমি সীমাবদ্ধ না করি আমি শুধু বিশ্বাস রাখি আমার অতটুকু দরকার যতটুকু হইলে আমার মালিক আমার উপর রাজি হয়ে যাবে অতটুকুই চাই আমি আমার নারী তার জন্য কত দরকার আল্লাহ আল্লাহ যেমনটা বলেছেন আমরা আল্লাহ তার নবী কে বলছেন ওলা আল্লাহ তা আপনাকে এত দিবেন এত দিবেন যা আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ নবীকে আল্লাহ খুশি করে দিছেন আমার করলে আমি খুশি হবহান আল্লাহ আর দিয়েছে আসছে সমস্ত নবীদেরকে আল্লাহ একটা দোয়া দিচ্ছেন যে দুনিয়া আল্লাহ কবুল করবেন তো রসুল সাল্লাহকে জিজ্ঞেস করছেন আপনি ওটা কোনটা করছেন আমি ওই নাই কাছে। আমি করব আমার আল্লাহ বেশি কোরআনে পড়লাম যে এই রাতের ফজিল অনেক বেশি কত বেশি আল্লাহ অত বেশি আমার জন্য আপনি মঞ্জুর করেন যতটুকু বেশি হইলে আপনি আমার উপর খুশি হয়ে আসবেন বুঝে আসছে না ওই ভাবে আল্লাহর কাছে চাইব ও দোস্ত লুল কাদারের ফজিলত থেকে আমরা বঞ্চিত না হই আমাদের কথা বরাত। এটা লাইলানবে কত গন্ডগোল এটা আছে কি নাই তারপরে সবে বরাতের যে পল্ল আমাদের কাছে এর ছিটে ফোটাও সবে কদর নিয়ে আমাদের নাই যে মানুষটাকে দেখলাম সবে বরাতে সব মসজিদে ওই মানুষটাকে দেখলাম কদেরের রাতে সারাদিন দোকানে আজিপ্তমাশা খেয়াল করেন আপনারা আপনি আমি সারা রাত মস্তিদে নাই স্পষ্ট করে কোরআনে কোনো বক্তব্য নাই বলা হয় নাই হাজার মাসের চেয়েও উত্তম এই রাত বলা হয় নাই নবীও স্পষ্ট করে কিছু বলেন নাই এত মূল্য এত মূল্য মাফের কথা আসছে আল্লাহ বহু সংখ্যক মাফ করে দিলেন কিন্তু তার মূল্য কত এটা তো বলেন নাই অথচ হচ্ছে হাজার মাস হচ্ছে উত্তর এটারই আমাদের কোন মাথা ব্যথা নাই আজি তমসা সবে কদর পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা সবে কদর পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা শেষ দশ দিন মসজিদে এতে কাফে অবস্থান করা এতে কাফে অবস্থান করলে মসজিদে এতে কাফ করলে ওই বান্ধা সবে কদরের কিছু না কিছু পেয়েই যাবে কিছু না কিছু কত আরে বুঝেন না কথা সবে কদরের কিচ্ছু পাইছেন অল্প ওই অল্প কত কমপক্ষে হাজার মাস কারণ এটা শুরুই হয়েছে হাজার মাস থেকে সবে কদরের ফজিলত সেটাও কত কমপক্ষে হাজার মাস এত বড় সারা জিন্দি সাজায় পরে থাকলে কার না হাজার মাস টি কম কথা মেহনতের স্বভাব পাইতেছেন হ্যাঁ দুই রাখা নামাজ পড়ছেন হাজার মাস প্রতি রাতে দুই কাত নফল নামাজের সভাপ পেয়ে যেতেছেন একশো বার প্রতি রাতে হাজার মাস প্রতি जमिर स्वभाव तिलावतरण तिलवतर आम नामा हम पा कि टाउके दान करते रात हजार मास आदे आदे आदे आदे आदे आदे आदे आदे एक दान कर स्वभाव नहीं কোন চিন্ত নেই জন্য আমাদের আহ্বান আমরা গত বছর দেখেছি ভালো লেগেছে আমাদের অনেক ব্যবসায়ী ভাই করে যুবকরা সারাদিন এটা খুব ভালো একটা সিস্টেম একবারে তারাবির সময় চলে আসছে মুসলিদ আমাদের সাথে তারাবি পরে রাতে আমাদের সাথে খাওয়া দাওয়া করেছেন আমাদের সাথে রাতে এতে কাজে ছিলেন সকালে ঘুম থেকে উঠে আবার দোকানে চলে গেছে এতে কাপের স্বভাব পায় নাই নাকার যে স্বাবার যে ওয়াদা ওইটা পায় নাই রাত কিন্তু এই সিস্টেম যদি কেউ করতে চায় সেও কদরের রাতের স্বভাব কিছু না কিছু পেয়েই যাব ইনশাল আমি তো আহ্বান করব বিশেষ করে যুবকদেরকে ভাই যাদের একান্ত জরুরত নাই আলহামদুলিল্লাহ আমরা তো এমন যুবক পেয়েছি গত বছর যে সারা রাত আবাদত করছে আমি দেখেছি আমার খুব ভালো লাগতো একটাকে পেয়েছিলাম আ মাঝে মাঝে নামাজ পড়ে এখানে জুমা পড়ে আবার আসবে রোজায় বলে গেছে আহ আহ কি সুন্দর নামাজ আমি বলি এই দুইটা কাত নামাজ যদি তার আমল নামে লেখা হয়ে যায় তার না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আসো না ভাই আসো নিজেকে একটু রিচার্জ করি একটু নিজেকে পরিষ্কার করে আবার নতুন উদ্যমে জীবন শুরু করি আস ইনশাল্লাহ তোমাদেরকে আহ্বান করছি আল্লাহ একসাথে এই বরকতপূর্ণ রাতের আমরা সবাব থেকে বঞ্চিত হবা না ইনশাআল্লাহ সাথে সাথে আপনাদের সবাইয়ের কাছে আমার নিবেদন আল্লাহর অবস্থায় অন্তত শেষ দশ দিন যেন আমার ঘরটা জান্নাতি ঘর হয়ে যায় অন্তত শেষ দশ দিন থেকেই করছি শেষ রিকোয়েস্ট আপনাদের কাছে অন্তত শেষ দশ দিন জন্য আমার ঘরটা একটা গুণা মালিকের একটা মানে আমার ঘরে রাখে সবাই কারণ সময় পরীক্ষা আগের রাত আমরা যারা আবাসিক মাদ্রাসায় পড়ি আমাদের হিসাবটা বুঝাইলে আপনারা বেশি বুঝবেন আবাসিক থাকা মানে রোমের থেকে নিজের থাকার যে ওই থেকে সব খালি দুই তিন মিনিটের ব্যাপার তো আমরা ওই ওয়ার্নিং দেওয়ার আগ পর্যন্ত বসে বসে পড়তাম শেষ মুহূর্ত কোনটা চলে আসে পড়তাম পড়তাম কঠিন কিছু জায়গা যেগুলো আসার সম্ভাবনা বেশি ওগুলো পড়তাম আপনাদেরটা হিসাব করেন আগের রাত কারণ স্কুল কলেজে যারা দূরে যায় পরীক্ষা দেওয়ার জন্য সকালে আগে জানি না সকালে হয়তো পড়া হয় না বসে বসে দুষ্ট করতেছে গার্জিয়ান কি বলবে তোর কপালে মানুষ হওয়া নাই একটু পরে পরীক্ষা তোর মাথায় কোন টেনশন নাই রকম জরুরি মুহূর্তে তুই পরীক্ষা থেকে বেখে আল আমার ওই পরীক্ষার আগের টাইম একদম সবচেয়ে জরুরি টাইম শেষ মুহূর্ত আমার জন্য জীবনের শেষ মুহূর্ত এই মুহূর্তে আমি জিন্দগিটা নাও তো লাইতে এই এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে हजरत जिब्राहिल हमीम बदवाआ कर रमजान माश पाइल क्योंकि निजे पवित्र कैया नतून जीवन शुरू करतेलो ना से जन आल्ला रहमत दूरे सर जाए नबी हमीन जिब्राहिम बदवाआ कर বিফরে যাওয়ার সুপারিশ না রকম জরুরি এক বিষয় অথচ আমরা আমাদের কোন টেনশন নাই ওই এগারো মাস যেভাবে চলেছে রমাজান ওইভাবে চলতেছে কেন কেন এমনটা হয় এমনটা না হবে ইনশাল আল্লাহ সালমান যে ব্যক্তি রান্তি কোন রোজাদারকে ইহু তার গুণাগুলা মাফ করে তাকে জাহানমান থেকে মুক্তি দিয়ে দিলেন জিজ্ঞেস করলেন আপনি তো জানেন আমাদের তুমি মনে করছো কি পেটকুড়ায় হওয়ার কথা বলেছি না না যে ব্যক্তি কোনো রোজাদারকে কে মাঝখান এই হাত হাতের যে কোষ এই পরিমাণ দুধ খাওয়াবে আও সার্বাতাম্মিনা অথবা অল্প পানি পান করাবে একজন পানি পানের ব্যবস্থা হয়ে যাবে জানাতে ঢুকা রাখ পর্যন্ত আর কখনো পিপাসা লাগবে না এমন সুবর্ণ সুযোগ হাদিসে আসছে অন্য এক হাদিস আসছে কেউ যখন কোন রোজাদারকে ইফতার করায় রোজাদার রোজা রেখে সুযোগ পাওয়া গেছে রোজা না রাখতে পারলেও কেউ ইফতার করায় আর কাম রাসায় ওরকম মনে না ভাই হ্যাঁ বেশি জরুরি আমাকে গুণামুক্ত থাকা রোজা না রাখলে রোজা না রাখলে জাহান অবধারিত হাদিস জাহান নাম অবধারিত রোজা না রাখলে রোজা রাখবো ইফতার করাবো কি ব্যাপার না আমাদের খেজুর কিনা হাতে নেই না দশটা খেজুর কিনা হাতে নেই ইফতারের আগ মুহূর্তে আমার দোকানের সামনে দাঁড়াইয়া যায় মসজিদের সামনে দাঁড়াইয়া যায় আমার বাড়ির সামনে দাঁড়ায় যায়। হাসি দিয়ে একটা খেজুর তার হাতে ধরাই আছে ইফতারের আগ মুহূর্তে পাঁচ মিনিট লাগবে প্রতিদিন দশটা খেজদুর হাতের সহজ কথা আল্লাহ নবী বলেছেন পানি আমি পানির জায়গায় কি একটা খেঁচুক সময় হ্যাঁ এখানে যে ব্যক্তি গরিব রোজাদারকে খাওয়া ইফতার করাবে নবী এটা বলেন নাই নবী বলেছেন মনফতরা স যে রোজাদারকে ইফতার করাবে সে ধনী না গরিব এটা দেখার বিষয় না রোজাদার তো রোজাদার যেই হোক তার হাতে দিয়ে দি হ্যাঁ আমরা এটা সবসময় বলি যেহেতু ইফতার করাবেন কিছু খরচপাতি করলে গরিবদেরকে দেখে দেখে খাওয়াইনি ভালো কারণ আপনি স্বভাবের জন্য তো কাজটা করবেন গরিবের যদি একটু পেটের শান্তির ব্যবস্থাও হয় তো ইফতারের স্বভাবও পাইলে গরিবকে সহযোগিতার স্বভাবও পাইবেন এই জন্য গরিবকে দেব না তা না সামর্থ্য অনুযায়ী গরিব যারা আছে প্রত্যেকের পরিচিত গরিব আছে কেউ না কেউ আছে পরিচিত গরিবদের কাছে পাঠায় দিন গ্রাম অঞ্চলে পাঠাইয়া দিই যারা ওই পান্তা খাইয়া রোজা রাখে পান্তা খায় ইফতার করে আবার কখনো ইনশাল ইফতারের আয়োজন করে আলহামদুলিল্লাহ আমাদের দোতালায় প্রায় পাঁচশো ছয়শো এক হাজার ইফতার করেন এবারও হবে ইনশাআল্লাহ এখানেও যদি কেউ সহযোগিতা করতে চান করতে পারেন ইনশাল আমাদের মসজিদের অফিসে জমা দিয়ে দিবেন ইনশালা থাকে আল্লাহ হ্যাঁ দূরেও দিতে পারি ইনশাআল্লাহ যার যেভাবে সম্ভব আমলটা চালাইয়া যায় কই দিব কি করব ওই চিন্তা বাদ দিয়ে আমলটা যেন চালু হয়ে যায় যে কোনো উপায় হোক আল্লাহ তালা তৌফিক দান করেন আমি ভাই শেষ কথা শেষ কথা বলেছি ওই কথা বলেছি সেটা হচ্ছে আমার রমজান ভিন্ন রমাজান হবে ভিন্ন একদম ঝেড়ে ঝুড়ে বসি ঝেড়ে ঝুড়ে বসে বুঝেন আব নতুন জীবন শুরু হইল আমার হ্যাঁ কাক দেখেন না কাক পাখিরা পানির মধ্যে ডুব দিয়ে উঠে একটা ঝাড়া মারে মানে সব ফালাইয়া দিলা। নতুন শুরু করলা। पान हलााउल स्त्री बैध सम्पर्क हालावी आल्ला हालाउ के बाचार हराम, करें। खावा हराम कर लो जान हराम प्रैक्टिस जा। हालाउ तो बद दी क्योंकि हराम जराइए तो लाभ टाइम যে কাটার ডরে মাছ খাইলাম না ঘটনা শোনাইছে আপনাদেরকে কাটার ডরে আরে মাছ দেয় আমি কাটা লাগবে বাচ্চা মানুষ তা আমি মাছ খেয়ে খেয়ে কাটা একটু পরে তাকায় দিকে সার তো ওই কাঁটা আরে বাবা রে মাছই দিলাম না কাটার ভয়ে হারাম থেকে বাচ্চার জন্যে ওই কাটা খাইতে হারাম ঠিকই করতেছ তো আমার রোজার ফায়দা রে কি হবে বলেন ওইটাই নবী বলেছেন রুবা সালাম ই বহু রোজা দারাম আছে তার রোজা আল্লাহর কাছে কেবলমাত্র সে ক্ষুধার্ত ছিল এতটুকুই রোজার কোন স্বভাব সে পাবে না আমরা চাই না আমাদের কষ্টগুলো বিফলে যাক আমরা চাই আমাদের রোজাগুলো আল্লাহ গুলা কবুল করেন এমন কবুল করেন এমন কবুল করেন আল্লাহ আকবর যেই কবুলের যাজা আল্লাহ নিজে বলেছেন রোজা আমার। এই কথাটা আজকেও গোসলের সময় আমার মাথায় আসছে গোসল করতেছি আসার সময় চিন্তা আমাদের তো সাজাই তো হয় সকাল থেকে কি বলবো কি বলবো কি বলবো তো গোসলের সময়ও চিন্তা কোন হাদিসের কি ব্যাখ্যা হইতে পারে তো গোসল করতেছি হঠাৎ আসছে এটা। বলি আল্লাহ বলতেছেন রোজা আমার এটা হাদিসের কোনো বক্তব্য না কোনো বড়দের কোনো ব্যাখ্যাও না আমি এইভাবেই বলতেছি ভুল হইলে দায় আমার সঠিক হইলে এই চেতনায় সবাই উৎসাহিত হন এটা আমি চাই আল্লাহ তালা রোজা আমার হিসাব করেন কায়ামতের মাঠে মিসকিন নবী বলেছেন এক প্রকার প্রকৃত মিসকিন কারা এরা নেক আমল করছে জান্নাতের হয়ে পাওনাদার দাঁড়ায় পাওনাদার দাঁড়াইয়া যাবে কেন বলবে আমি পাইছি গীবত করছে আমার এটাও এক পাওনাদার আমার বদনাম করছে আমার হক নষ্ট করছে আল্লাহ বলবেন তোর নেক আমল গুলা দিয়ে দে তোর নেক আমল দিতে দিতে তার ভান্ড খালি হয়ে যাবে যখন দাঁড়াবে আল্লাহ সব আমল দিল রোজা তো দিবেন না রোজা তো আল্লাহ নিজে আগে থেকে নিজের নামে বরাদ লুকিয়ে গেছে খেল করছে আরে খেয়াল করছে আল্লাহ তুই তো বলতে পারে আশাবাদী আমার সব আঙুল যদি আমার পাওনা তারা জাননাতে একটা ভিআই পি দরজা আছে ভিআই গেট দিয়ে তো সবাই ঢুকতে পারে না ভিআই গেট আছে ওই ভিআই গেটের সামনে ফিরিস ডাকতে থাকবে তোমরা কে কোথায় আছো তোমরা যে কোনো দরজা দিয়া ঢুকবে না তোমাদের জন্য আমার কত মূল্য না খাওয়ার কারণে মুখের যে একটা গন্ধ ময়লার গন্ধ না দুর্গন্ধ না খাওয়ার একটা গন্ধ আছে আল্লাহর নবী বলেন আল্লাহ এত পছন্দ করেন রোজাদারকে ও মোহতারাম হাজরিন কোন সামান্য অজুহাতে রোজা বাদ না দেই গুনা কইরা রোজা বরবাদ না করি আমার প্রত্যেকটা অঙ্গজন রোজা রাখে আগামী রমাজান এই রুকুম কাটুক এই আহ্বান জানাই আপনাদের কাছে আল্লাহ তালা আমাকেও তৌফিক দান করেন আপনাদেরকেও তৌফিক দান করেন আমিন আমিন আলহামদুলিল্লাহ